আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সায়ইআতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়ালাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইমাম আবু জাফর তুহাবী রচিত বায়ান ইতিকাদ আহজ্জামাতিদার বর্ণনা এই কিতাবটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম বলছিলেন যে ওয়ানি ওয়া জাজামা আমরা ইমান রাখি পুনরুত্থানের উপর এবং কেয়ামতের মাঠে মানুষের আমলের প্রতিদান দেওয়া হবে সেটার উপর আমরা ইমান রাখি দর্শক আমরা গত কয়েকটি পর্ব আলোচনা করেছি হাঁসরের মাঠে কাফেরদের কি অবস্থা হবে এবং তাদের শরীর কিভাবে সাক্ষ্য দিবে তাদের কর্মকাণ্ড কীভাবে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে সেগুলি আমরা আলোচনা করেছি কোরআনে করিমের আয়াত দিয়ে এবং রসল্লাহ হাদিস দিয়ে আজকে আমরা আলোচনা করব হাঁসরের মাঠে যারা ইমান এনেছে অথচ গুণা করেছে অপরাধ করেছে এদের কি অবস্থা হবে সেটা আমরা আজকে আলোচনা করব দর্শকবিন্দু আমরা সবাই জানি যে মানুষ মাত্রই ভুল করে থাকে এদের মধ্যে খায়েরুল খা খত্তিন আত্মাওয়াবুন রসুল্লাহ সাল্লাম বলেছেন কুল্ল বনিয় আদম খত্তা ও খায়রুল খত্তাইন আত্মাবন প্রত্যেকটি আদম ভুল করে আর সবচেয়ে উত্তম ভুল কী হচ্ছে যে করে অনেক ইমানদার মানুষ আমরা সবাই কোনো না কোনো গুণায় লিপ্ত হয়ে যাই সে গুণা থেকে তাওবা করে না যায়। তাহলে হাসার মাঠে আমাদের কি বিপদ হবে রসুল্লাহ সাল্লাম শের ভারা আমাদেরকে আগেই আমাদের জানিয়েছেন দর্শকবিন্দু এমন অনেকগুলো গুণা আছে যেগুলো করলে মানুষের ইমান চলে যায় আমাল ইসলাম ইসলামের যে সমস্ত আরকান আছে অসুল ইসলাম আছে কিছু যেগুলো কেউ যদি কোনো পরিত্যাগ করে তাহলে তার ইমান চলে তার মধ্যে একটি হচ্ছে প্রথম যেটি ছাড়ে দিলে তাকে ইমানদার বলা হয় না সেটা হচ্ছে সলাত তো ইমানদার ইমান এনেছে কিন্তু সলাত পড়ে নেই কখনো পড়ে নেই তার অবস্থা কিন্তু খুব ভালো নয় হাসড় মাঠে আল্লাহ তালা তাকে পাকড়াও করবেন আল্লাহ তালা কোরআনে কারিম বলছেন যে ফা সৌফল কাছে বলবে যে মা সালাকা কুমফি সাকার তোমাদেরকে কোন সালাক সাকারে পৌঁছে দিল কওয়াম না কুমিনাল মুসাল্লিন তারা বলবে আমরা সলাত আদায় কেরিয়েছিলাম না জাহার নামে যারা স্থায়ী চলে যাবে যারা সলাত মোটেই পড়বে না তারা ইমানদার নয় কাফের এটা হলো তুমি মত সেই জন্য আগে আমরা যে সমস্ত কাফেজর অবস্থা আলোচনা করেছি তাদের মধ্যেই ওই সমস্ত লোকগুলি পড়ে যাবে যারা সলাৎ আদায় করে না এই জন্য সালাহীন সবসময় বলতেন যে সলাত যে আদায় করে না সেই ইমানদার নয় এটা আসলে রসুল্লাহ আসলাম কথার প্রতিদ্বন্দ্বী রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন মান তারাকা সলাত আ ফাদকা ফারা অন্য হাদিসের রসুল্লাহ সাল্লাম বলেছেন না ওবাইন মহম্মদ সালাহ মান তারাকা ফৎকা ফারা এভাবে রসুল্লা সাল্লাহ আসলাম সলাৎ বর্জনকারীকে কাফের ঘোষণা দিয়েছেন সেই জন্য সলাাতের যদি কেউ বর্জন করে অপরাধ করে এই জাতীয় গুণা করে তাহলে সে কাফের হিসাবে স্থিরস্থায়ী জাহা নামে চলে যাবে কিন্তু কোনো কোনো ইমানদার আছে যে সলাৎ কিছু বর্জন করেছে কিছু আমল করেছে কখনো ছুটে গেছে তওবা করেনি ক্ষমা চেয়ে নেয়নি আল্লাহ ক্ষমা করেননি সেগুলি তাকে জবাবদিহি করতে হবে সেগুলোর জন্য ইমানদার যে অপরাধী তার জবাবদিহি করার জন্য হাসর মাঠে আর কোনো সুযোগ দেওয়া হবে না জবাবদিহি করবে জবাব গ্রহণ করা হবে না হ্যাঁ সে উত্তর দিবে হয়তো কিন্তু সেটা গ্রহণ করা হবে না সেদিন অনেক মানুষ তার ওজোর পেশ করতে চাইবে কিন্তু আল্লাহ তালা বলেছেন তাদের ওজোর গ্রহণ করা হবে না দুনিয়ার বুকে তাদের তোর সুযোগ ছিল ইমানদারের তার সুযোগ ছিল তোর সুযোগ নিয়ে যদি কতবা করে তাহলে রসুল্লাহ আসালাম জিবাই বলেছেন আত্মা এবং কামালাহু যে গুণা থেকে তওবাকারী এরকম হয়ে যায় যেমন তার কোনো গুণা নেই এজন্য সময় থাকতে প্রত্যেকটি মানুষের উচিত সময় থাকতে হাসরের মাঠে যাওয়ার আগেই মৃত্যুর আগেই তওবা করে তার আমল নামা পরিষ্কার করে নেয়া যে সমস্ত গুণার কাজ করেছে অপরাধ করে সেগুলো থেকে বের হয়ে একদম প্রকৃত ইমানদার হয়ে আল্লাহর সামনে যাওয়া কোরআনে করিম আল্লাহ তালা যেন বলেছেন ই মালা মালুয়া বানুন ইল্লামান আতল্লা হাবেকাল সালিম যেদিন কোনো সম্পদ কোনো কাজে লাগবে না সন্তান সন্ততি কোনো কাজ কাজে লাগবে না ওইটাই কাজে লাগবে যেটা সে একান্তভাবে নিজের অন্তরকে পরিষ্কার করে নিয়েছে নিরাপদ করে নিয়েছে শিরিক মুক্ত করেছে কুহুরি মুক্ত করেছে নিফাক মুক্ত করেছে সে অন্তরগুলো শুধু কাজে লাগবে সেগুলিকে আল্লাহ তালা যথার্থ পুরস্কৃত করবেন কিন্তু অনেক মানুষ আছে সিরিক कुफुरी नेफा मुक्त हो ठीक क्योंकि अनेक एम गुनाम सलाद छाड़ा बाकी जीगुलो आलेमा और सलाद छाड़ा बाकी जेगोटा पर अपराध कर शि पे आरोप देखा गया से रसुल्लासलम जगू निषेध करीम आल्लाते मानस कर बसमदार भूल करबा कर शि पे होते সেটাই আল্লাহ তালা কোরআনে ঘোষণা করেছে সাল্লাহ আসলাম ঘোষণা করেছেন তো একটি গুরুত্বপূর্ণ যে জিনিসটি কারণে যে জিনিসটির কারণে শাস্তি হবে সেটা হচ্ছে কেউ যে না দেয় যে কারণে ইমানদার ইমানদার অথচ জাকাত দেয়নি সম্পদের লোভে সে জাকাত আদায় করেনি বিভিন্নভাবে হিলা করে বাহানা করে জাকাত আদায় আদায় করা থেকে রথ ছিল বিরত ছিল এই লোকগুলোর শাস্তি হবে কিভাবে শাস্তি হবে এটি হচ্ছে ইমানদার অথচ অপরাধী এগুলো শাস্তি হবে হাদিসে বিভিন্নভাবে তাদের শাস্তির কথা বর্ণনা বর্ণনা করা হয়েছে এক নম্বর শাস্তির জাকাত দেন তার শাস্তির যে পদ্ধতি বর্ণনা করা হয় সেটা হচ্ছে রসোল্লা বলছেন সেটার কথা যে তার যেই সম্পদে সে জাকাত দেন এই বানানো হবে সুজান আকরা সুজা শব্দের অর্থ হচ্ছে সাফ সাফ सूझा मैंने अत्यंत सहसी सब जैसे बोझा सूजा लबीबा टाने जबीता फोटा दो चोखर पर भयनक प्रकृत खाड़ा खाड़ा चूल थी था करणु कहू से घड़ पेचा तार शरीर दिए সব শরীর হিসাবে ঘাট মধ্যে ফেসাবে লেহ জামা তাই সহিহি আর লোকটির গালের দ্বিপাশ দিক দিয়ে ধরবে কলান লাহু ধরে বলবে আনা মা লুকা আমি তোমার সম্পদ আনা কাঞ্জুকা আমি তোমার গচ্ছিত সম্পদ যেগুলো তুমি সম্পদ পুঞ্জিভূত সম্পদ রেখে দিয়েছ সেগুলি সেটি হচ্ছে আমি শহী বোখারি তা আবহর দিলু বলেন রসুল্লা সাল্লাম বলেছেন মান আতা কাউকে যদি বেতান তার সম্পদকে পরিণত করা হবে কেয়ামতের দিনে এমন সাফ যেই সাফের বিষাক্ত হওয়ার কারণে মাথার চুল উঠে গেছে সেরকম সাফ হবে লহু জাবি বেতানে তার হবে দুইটি তার হবে দুইটি ফোঁটা থাকবে তার দুই চোখের উপরে ভয়ানক দেখানোর জন্য ইত্য কহু ইয়মাল কেয়ামা সে তাকে পেছাবে কেয়ামাতের দিনে তার বল তারপর বলবে আনা মালুকা আনা কাঞ্জুকা আমি তোমার সম্পদ আমি তোমার গচ্ছিত পুঞ্জীভূত সম্পদ তারপর রসল্লাহ আসলামী আয়টি তেলাবাদ করলেন ওলা আহসাবান্নালাজ ভালু নবীমা আতা আর তারা যেন মনে করে যারা কৃপণতা করছে আল্লাহ তাদেরকে যে নতুন সেটা নিয়ে হুয়া আয়ের আল্লাহম তারা যেন মনে না করে যে এই কিফনতা তাদের জন্য ভালো বল হু আারুল্লাহম বরং সেটা তাদের জন্য ক্ষতিকর সেটা তাদের জন্য অত্যন্ত অনিষ্টকর হবে সৈয়া বায়ামা কেয়ামতের দিন তারা যা করেছে তাদের এই সম্পদ তাদের জন্য যা করেছে কী প্রণতা করেছে সেগুলো কে আমাদের দিন তাদের গলায় পেছিয়ে দে পেছিয়ে ফেলা হবে এই পেঁচিয়ে ফেলার ব্যাখ্যাই করেছেন রসুল্লা সাল্লা সাল্লাম যে পেঁচানোর অর্থ হচ্ছে সাপ হবে সাপ হয়ে তার গলা পেছিয়ে ধরবে এখানে দুটি শব্দ ব্যবহার করেছে সুজা আকরা এমন সুজা এমন সুজা বলে এমন সাপকে যে সাপের বিশের বিষাক্ত হওয়ার কারণে তার চুলগুলো খাড়া খাড়া হয়ে আছে ওয়েজাবি বেতনে বলা শব্দ অর্থ হচ্ছে যে তার চোখের উপরে কালো দুইটা ফোঁটা থাকবে এরকম সাপ হবে এরকম সাপ দিয়ে হাসরের মাঠে শাস্তি দেয়া হবে ইমানদার সে অথচ সে জাকাত দেয়নি আমাদের এভাবে চিন্তা করা উচিত যে এরকম শাস্তি হবে শুধু এটা নয় যারা জাকাত দেয়নি তাদের শাস্তির আরেকটি পর্যায়ক্রমেকারী বর্ণনা করা হয়েছে এবং आरो भनना से भय सरसा हादिशना से मालगल नहीं आसाबुल्पद स्वर्ण वोप्य है सेगुली के लिए आसावे औरगे आगुने पाप बनाना तरप सेगुली दिए छेंका दे शि दे जदि कोगुलो जंतु जीवजु जेमन ओट गरुल তাহলে সেগুলোকে রাখা হবে তার পথে এবং তাকে সেগুলো দিয়ে শাস্তি দেওয়া হবে বিভিন্ন বিভিন্ন রকম আসছে আমরা সেগুলি বলবেন আল্লাহ বলছেন দেখুন আর যারা পুঞ্জীভূত করে রাখে রোপ্য এবং স্বর্ণ এবং রৌপ্য ওলাফিক হাফিজ্লা আর তারা সেটাকে আল্লাহ রাস্তায় ব্যয় করে না বাবা শির হোম বেআদা আলিম তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন যেদিন সেগুলোকে গরম করা হবে সেগুলো দিয়ে সেগুলো দিয়ে তাদেরকে তাদের কপালে এবং তাদের পার্শ্বদেশে এবং তাদের পিঠে এবং বলা হবে হা দা মা কানাস তুমলে আনপুসিকুম এটা তো ওই সম্পদে যে সম্পদ তুমি গুচ্ছি করে গুচ্ছিত করে রেখেছিলে করে রেখেছিলে তোমাদের নিজের তোমার নিজের জন্য তুমি তুমি তুমি যা রাখতে ভোগ মানুষ তার পরিণাম বুঝতে চেষ্টা করে না তো অনেক টাকা সে রোজগার করে খরচ করে না জাকাত দেয় না সে রেখে কিন্তু সে নিজেও খেতে পারে না রেখে চলে যায় অন্যের জন্য অথচ আল্লাহর জন্য দিতে সে রাজি হয় না যার কাছে তাকে যেতে হবে এরকম বহু মানুষ আছে যারা সম্পদ সম্পদশালী হয়েছে পয়সা পয়সা রোজগার করেছে কিন্তু আল্লাহর হক আদায় করেনি রেখে দিয়েছে সন্তানদের জন্য অথবা ওয়ারিসদের জন্য রেখে দিয়েছে ওয়ারিসরা তাদের হক আদায় করেনি এই ব্যক্তির কবলে শাস্তি হবে সেটা সে বুঝতে পারে না মানুষ আল্লাহর কোরআন এবং রসুল্লাম হাদিস যদি বুঝতো তাহলে অবশ্যই জাকাত প্রদান করা থেকে যে বিরত আছে তা থেকে সাবধান হতো এবং জাকাত প্রদান করত রসুল্লাহ আসলাম হাদিস আবু হাদু বর্ণিত মুসলিম বর্ণনা করেছেন রসুল্লাহলাম বলেন ما من ذهب ولا لا يؤدي في حقها إلا إذا كان يوم القيامة صفحة له صفايا من النار كنو شنو ونقرأ فير مالي جه شرح حقا دائقورينا قيام تر دين تار شغلو كه پاة بنانا هو بجهان آغنر آغنر پاة بنانا هو بي, بي فأوحمي عليها في نار جهنم شغلو كه آغنه جهنم آغنه آبارو غرم کره بي إلا إذا كان يوم القيامة صفحة له, له فأوحمي عليها في نار جهنم সেটা দিয়ে তার পার্শ্ব দেশে গরম করা হবে সেকা দেয়া হবে ওয়া জিনু তার কপালে সেঁকা দেয়া হবে ওয়া জহারু তার পিঠেও সেঁকা দেওয়া হবে কুল্লামা বরাদত ওইদালি যখনই সেটা ঠান্ডা হবে দ্বিতীয়বার আবার সেটাকে গরম করে তাকে সেরকম শাস্তি দেওয়া হবে ফিও মিন কানা মেকদা রুহু খামসীন সেটা এমন দিনে অনুষ্ঠিত হবে যে দিনের পরিণাম হবে পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর সে শাস্তি তার চলতে থাকবে দুনিয়ার জীবনে মানুষ ষাট বছর বাসে সত্তর বছর বাসে এইখানে যা রোজগার করেছে সেগুলোর শাস্তি তাকে হাঁসরের মাঠে পঞ্চাশ হাজার বছর ধরে ভোগ করতে হবে হাসরের মাঠে তারপর তার জান্নাত বা জাহান্নাম নির্ধারণ হবে সেখানে তার অবস্থা দেখবে ইমা আইলার জান্নাত ইম্মা ইলান না জাহান্নামের দিকে অথবা জান্নাতের দিকে দেখতে পাবে অর্থাৎ তার শাস্তি কিন্তু মাঠেই হয়ে যাবে হাসরের মাঠে গরম বাদ দি তার শরীরে ছেকা দেয়া হবে এবং সেটা তার শাস্তিতে চলতেই থাকবে বলা হলো ইয়া রাসূলুল্লাহ ফল ইবিল বলা ইয়া রাসূলুল্লাহ যারা لا يؤدي من حقها ومن ومن حقها حلبها یوما حلبها یوما وردها الا كان يوم القيامه بطيعه له بقاع قرقر রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ओट वालों शिविर हक दीबें तरह हक हे सीटा के दोहे से हक आदायर क्यों आदाय ना कर शिविर कठिन भाव शरीर थेगुली दिए मा कान जो अवस्था छो तर अवस्था चेहरे तिस्टपुष्ट थना क्या हाँ माटे और लाईफक माफा सुनवादान কোন একটাও বাদ যাবে না সবগুলি থাকবে সেখানে আফা সে তার পা দিয়ে তাকে পিছতে থাকবে আফ দিয়ে কামড়াতে থাকবে কুল্লামা উল্হার প্রথমগুলি শেষ হলে দ্বিতীয়বার আবার ঘুরে আসবে আবার তাকে শাস্তি দিতে দিতে থাকবে ফিওমিন কানদারু খামসিন আল ফেসানা সেদিন এই শাস্তি অনুষ্ঠিত হবে যে পরিমাণ হচ্ছে পঞ্চাশ হাজার বছর হাত তাই উক দাবায় না এবার মানুষের মধ্যে ফয়সলা হওয়া পর্যন্ত এই শাস্তিটা চলতে থাকবে তাহলে হাসপাতাল যারা জাকাত দিবে না তাদের শাস্তি হবে যারা স্বর্ণ রোপের জাকাত তাদের একরকম শাস্তি হবে যারা অন্যান্য সম্পদের জাকাত দিবে তাদের আরেক রকম শাস্তি হবে রসুল্লাহাম বলেছেন এই যা পা দিয়েছে পা দিয়ে তাকে পিষ্ঠে থাকবে তারা আরও মোটা করা হবে তাদেরকে মোটা তাজা হবে কোনোভাবেই তাদের কেউ বাদ যাবে না ছোট ছোট ওটের বাচ্চা সহ তার উপর দিয়ে চলবে হাঁটা চলবে এবং তারা কামড়াতে থাকবে সাথে সাথে এই অবস্থা তার চলতেই থাকবে যতদিন পর্যন্ত না আল্লাহ তাল্লাহ ফয়সালা করছেন তাদের মধ্যে কা জান্নাত বা জাহান্নাম দিয়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এই শাস্তি তার চলতে থাকবে রসুল্লাহ আসলামকে তখন বলা হল ইয়ার রসুলাল্লাহ ফালবাক আর আলগানাম ইয়ার রসুলাল্লাহ গরু এবং ছাগল এগুলোর কি অবস্থা হবে তখন রসুল্লাহ সাল্লাম বলেছেন ওয়ালা সাহবাগান অনুরূপ ভাবে যদি কেউ গরু এবং ছাগলের মালিক যদি হক আদায় না করে জাকাত আদায় জাকাত না করে জাকাত না দেয় ইল্লা ইজা কান ইয়মল কেয়ামা যদি কেয়ামতের দিন সে অবস্থায় তারপরে বোতে হায়লা হবে কায়েম কারকার একটি প্রশস্ত ভূমি তাকে শোয়ানো হবে সেখান কোনো কেউ বাদ যাবে না সবাই আসবে অর্থাৎ সেই গরু এবং ছাগলগুলো লাই সেফি আকসা ওলা জালহা ওলা আদবা যত রকমের হা শিং ওলা শিং নাইওয়ালা যত রকমের হোক না কেন সবগুলি নিয়ে আসবে সেগুলি শিং সহ আসবে তান্তাহু বে করুন শিং দিয়ে তাকে গুঁততে থাকবে ও ততলাফা খুর দিয়ে তাকে তাকে মাড়াতে থাকবে দ্বিতীয়বার আবার সেগুলো এসে তাকে শাস্তি দিতে থাকবে সেটা এমন দিনে অনুষ্ঠিত হবে যে দিনের পরিমাণ হবে পঞ্চাশ হাজার বছর যতক্ষণ না আল্লা তালা মানুষের মধ্যে ফাইসলা করছেন তখন তার রাস্তা সে দেখতে পাবে হয় জান্নাতের দিকে না হয় দিকে তার শাস্তি সেভাবে চলতে থাকবে এভাবে জাকাতের হক জাকাতের অন্যান্য মাসলা একই রকম আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন যারা জাকাত দিবেন তাদেরকে হাঁসুরের মাঠ শাস্তি দিবেন তারা ইমান এনেছে কিন্তু আল্লাহর হক আদায় করেন সেজন্য তাদেরকে শাস্তি দিবেন ঠিক এক ধরনের আমল আল্লাহ তালা একজন আমলের কারণে যেভাবে শাস্তি দিবেন যে আল্লাহ নির্দেশ পালন না করার ক্ষেত্রে তেমনিভাবে আল্লাহ তাল নিষেধকে নিষেধকে প্রতিপালন না করে যারা অন্যায় কাজগুলো করবে তাদের আল্লাহ তালা শাস্তি দেবেন বলে রসুল্লা সাল্লা বলেছেন কি রকম এটা হাদিসে কুদ্সি রসুল্লাহাম বলেছেন আল্লাহ তালা বলেন আল কিবিয়া অহংকার হচ্ছে আমার চাদর আর গর্ব করা হচ্ছে আমার ভূষণ যে ব্যক্তি যে কোনো একটি নিয়ে টানাটানি করবে আমি তাকে অবশ্যই তাকে শাস্তি দেব সেই জন্য এই অহংকারী ইমানদার অথচ অহংকার করেছে তাদের শাস্তি হবে সেটা কিরকম শাস্তি হবে তাদেরকে অপমান করা হবে সে ঠিক তার কাজের উল্টোটা সেই যেহেতু অহংকার করেছে মানুষের উপরে নিজেকে বেশি বড়ো ভাবেছে সেজন্য আল্লাহ তারা তাকে শাস্তি দিবেন হাঁসড়ের মাঠে তাকে অপমান করবেন রসুল্লাহ সাল্লাম বলেন ইমু একটা বেরুন আম সার আদার রিয়মাল কেয়ামা যারা অহংকারী তাদের হাসরের মাঠে তাদের তাদেরকে একত্রিত করা হবে আমসা আলুদ্দার তাদেরকে পিঁপড়ার মত করে তাদেরকে নিয়ে আসবে কেয়ামতের দিন ফি সুরাতের রেজাল্ট কিন্তু সুরাত হবে মানুষের কিন্তু তারা এত ছোট হবে যে পিঁপড়ার মতো ইয়াকশুল্ল মিঙ্কুল্লান চতুর্দিক থেকে তারা অপমানিত হবে কেমন অপমানিত হবে পায়ের নিচে পড়বে অনেকের ঘর্মাক্ত হতে থাকবে কষ্ট পেতে থাকবে সবাই তাদেরকে আঘাত করতে থাকবে সব রকম অপমান তারা पे बस पीपरा कारण दुनिया बुके अहंकार करहकारीजे शिविर हाँ एक शांति तरह कर्मकांडे कारण कर्मकांड अनुसारे तरह शास्ती है एम कि आल्ला तमान जनक क्षा दुनिया अहंकार कर অপমানজনক কাজগুলি করেছে অহংকার করে সেরকম তাদেরকে কঠিন শাস্তি আল্লাহ করেছেন তাসমা মালিকুলামাক ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্টতম ওই ব্যক্তির সবচেয়ে নিকৃষ্টতম নাম হবে আল্লা আল্লাহ নিকট কেয়ামতের দিন যে ব্যক্তি নিজেকে রাজাধিরাজ নাম লেখা করেছে রাজাদিরাজ একটি অহংকারী শব্দ কারণ আল্লাহ তালার উপরে কোনো রাজা হতে পারে না আল্লাহ তালা হচ্ছে সমস্ত রাজা রাজা অথচ সেই নিজের নাম রাজা দিরাজ লাগিয়ে সেই জন্য হাসরের মাঠে তার সবচেয়ে নিকৃষ্টতম নাম তাকে দেয়া হবে এবং তার অহংকার অনুসারে তার উপর শাস্তি প্রবর্তিত হবে দর্শক দিনের ইনশাআল্লাহ আমরা আগামী কোনো পর্বে যে সমস্ত মানুষ আরও আজাব আরো ইমান ইমানদার অথচ তার শাস্তি হবে তাদের কি কী কারণে শাস্তি হবে তার কিছু হাসড়ার মাঠে কি কী শাস্তি তাদের হতে পারে এবং রসুল কিকি কি কি বলেছেন সেগুলোর ব্যাপারে আমরা আরও আলোকপাত করব ততক্ষণ আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুন ও আগ্রহুলিল্লাহাম আসসালামাইকুম রহমতুল্লাহ